এটি ভুল হাতিছে কোরআন ও আহলেবায়েতের কথা এসেছে এবং ইচ্ছে করে দুনিয়ার মানুষের কাছে আহলেবায়েতের পরিবর্তে সুন্না শব্দটি প্রচার করা হয়েছে তিনি এর দলিল দিয়েছেন যে সহি মুসলিমের পঞ্চম খন্ড হাদিস নম্বর ছয় এই কথাটা যিনি বলেছেন তিনি সঠিক বলেন যে কোরআন রেখে গিয়েছেন এটি বল এই কথাটা ঠিক নয় এই কথাটা অসংখ্য সহি হাদিস দ্বারা প্রমাণিত আর কোরআন আহলেবায় রেখে গেছেন এটাও ঠিক কথা এটার হাদিস আছে দুটাই ঠিক মানে কোরআন এবং কখনো সুন্নার বাহিরে যাবে না আহলেবায়েতরা সবসময় সুন্নার উপরে বেদাত মুক্ত সুন্নতি আমলের উপরে কামত থাকবে আহলেবাহা সুন্নতের পক্ষে থাকবেন এই জন্যই নবিসের কথা বলছেন কালের পরে দেখেন আয়সার আদি আল্লাহা বড় মহাদ্দ সিন প্রথম সারির সাতজন মুহাদ্দিস সাহাবির মধ্যে উনি একজন উনি কি না। আয়সা রা না। তারপরে দেখেন ইবনে আব্বাস রাদি আল্লাহমা যিনি রসুল উনি না উনি তো নবিসের ছা ছাই আব্বাসের ছেলে এইভাবে যত নবীরা সালামের আহলেবায়েতে যারা ছিলেন সবাই সুনার প্রচার প্রসার কোরআন সন্নার দ্বারক বাহক ছিলেন এই জন্য নবী সরাম আহলেবায়েতের কথা বলে গেছেন তার অর্থ এই নয় যে সুন্নাবাদ দিয়ে আহলেবাইতে পূজা করতে আহলেবাহীদের আবাদত করতে বলা হয়নি যেটা শিয়ারা এই কনসেপ্টকে বিকৃত করে আহলেবাইতে পূজা শুরু করছে আহলে বাইতেরাইবাদত শুরু করছে নবীরা সালাম আহলে বা করতে বলেন নাই যে আমার সময়বের দূত চলে আসতে পারেন মানে মালাকোল মা চলে আসতে পারেন ইনি তারাক্তুম সাকালাইন আমি তোমাদের কাছে দুইটি ভারী ভারী শক্ত জিনিস জিনিস রেখা যাইতেছি একটা হলো আব্বাল প্রথমটা হইল আল্লাহিহি তোমরা কোরআনকে ধরবা এটাকে কারণ নূর এই কোরআনের ভিতরে আছে হেদায়ত এবং নূর সোহার এই তোমরা কোরআনকে শক্ত করে ধরবা আর একটা হইলা বাইতি আমার আহালা বাইতে রেখে যাতে এর জন্য তোমরা আমার আহলেবায়েত তোমাদেরকে সম্মান করতে হবে তাদেরকে মুসলিম উম্মা সম্মানের দৃষ্টিতে দেখবে এবং তারা যদি গরিবও হয় তাদেরকে জাকাত খাইতে দিবে না সদাকা খাইতে দিবে না কারণ নবীর পরিবারকে কে আমার পর্যন্ত ময়লা আবর্জনা মুক্ত রাখা হবে তোমাদেরকে আমার আহলেবাইতের ব্যাপারে বিশেষভাবে স্মরণ করায় দিচ্ছি মানে আমার বাইতের প্রতি খেয়াল রাখবা তো এখানে সিয়ারা আহলেবায়ীমাবদ্ধ করে ফেলছে ছোট্ট করে ফেলছে অন্তর্ভুক্ত আহলেবাহ অনেক বড় আর নবিসের অসংখ্য হাদিস আছে যেখানে বলছেন আমরাই ওখানে বলছেন সাকালাইন অন্য জায়গায় বলছেন আমরাই। আমর দুটাই ঠিক আছে এবং দুইটা একই জিনিস দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নাই যারা সঠিক তারা পরোক্ষভাবে তারাও আল এ মোহাম্মদের অন্তর্ভুক্ত তবে শুধু আহলে বাইত বললে নসালামের পরিবার পর্যগ এদেরকে বুঝানো হয় এবং এদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে কোরআনে কেরমার আল্লাপাক আহলে আয়াতিল করছে আমরা এর আগে আহ্লাবাই তোর উপর একটা আলোচনা পারে। না মুসলমান কারণ তাদের মতো কবিরা গুনা করলে ইমান থাকে না কবিরা ইমান থেকে বের হয়ে যায় এই তারা স্থায়ী জাহান হয় কিন্তু আমরা আহ সন্নাতামাতার আকিদা হলো কবিরা গুনা করলে ইমান থেকে বের হয় না একটা হইল সুদের ব্যাপারে যারা সুৎখর মুমিন এদের ব্যাপারে আল্লাহ না আরেকটা বলছে তারা সম্পত্তি ঠিক ভাবে বন্টন করে না এদের ব্যাপারে সুরানো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে সে স্থায়ী ভাবে জাহান্ন এখানে তিনটা জায়গায় স্থায়ী জাহান নামের কথা আসছে আর মুমিনের ক্ষেত্রে কোন জায়গায় স্থায়ী জাহান্নামের কথা আসে নাই এই তিনটা জায়গার ব্যাপারে আল্লাহরা আবার কেউ কেউ বলছেন না এখানে তিনটা অপরাদের ব্যাপারে স্থায়ী জাহান্নামের কথা আসছে তার অর্থ হলো এই তিনটা অপরাধ এমন অপরাধ যে এটা হারামকে হালাল বানিয়ে ফেলার অপরাধ আর হারামকে হালাল বানাইলে এটা কুপুরি জাহানি জাহান্নাম তারপরে আপনার মানুষ হত্যা করা মমিনকে হত্যা করা মানুষ তো মানুষ আরো মুমিন একজন মুমিনের মান সম্মান রক্ত সম্পদ সব আমার কাছে পবিত্র এই পবিত্র আমানত কে যদি আমি সংক্ষিপ্ত মজমাল আর এটার মুফাসসাল ব্যাখ্যা দিচ্ছেন নবী সাল্লামন আল্লাহ নামাজের হুকুম কিন্তু কোরআনে খালি বলছে আকিম কেমনে রুকু করবে কেমনে সাজদা করবে কর একাত পটবেন এগুলো আছেন এত বড় একটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আল্লাহ নবী সালাম হাতে ছেড়ে দিয়েছেন জাকাত আল্লাহ শুধু বলছে ও এত জাকা কেন দিবেন কোন সম্পদে কি দিবেন না দিবেন এগুলো ব্যাখ্যা দিচ্ছেন কে মোহাম্মদাম কিন্তু সম্পত্তি বন্টনের বিষয়টা আল্লাহ সরাসরি করোনার আয়াত নাজিল করে বর্ণনা করে এটা নবীর হাতে দেন নাই যেটার আবামিন একটা কবিরা গুণা থাকলে জাহান নামে তাহলে ন্যাক আমল কি হবে ওই যে ন্যাক আমল গুলোর জন্য তো জান্নাত পাইবেন ন্যাক আমল তো আছে হয় না সব আছে কিন্তু আপনার একটা কবিরা গুনা আছে এই কবিরা গুণা যদি তাওবাবিহীন মারা যান তাহলে এটা শাস্তি হবে তবে শাস্তিটা আল্লাহ আল্লাহকে অনেক সময় কবরের যে আজাবে কবর হবে আজাবে কবর দিয়ে আল্লাহ কবে যে মাফ করে দিলাম সোভা এজন্য জন্য আমরা হইলাম আশাবাদী এই আমাদেরকে আবার অনেকে মুরজিয়া বলে আহ জামাতার আলেমদেরকে যুগে যুগে খারেজিরা আর মোতাজিরা বলতো যে এরা মুরজিয়া কারণ হইলো আমরা বলি যে আল্লাহ আল্লাহ আল্লাপাক কেমন মাফ করবেন না এর বাহিরে যত গুণা আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেয় এর বাহিরে মানে কবিরা গুণা হতে পারে কবিরা তবা করে নাই তবা ছাড়া মারা গেছে আল্লাহর মাসিয়াতে আল্লাহ ইচ্ছা করলে দিয়ে আল্লাবা হয়তো জান শাস্তিটাকে আমাদের ময়দানে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা দিন মাসিয়াত এই জন্য বলে যে না মাপ নাই কোন অবস্থায় মাপ নাই তা আমরা বলি যে না আল্লাহ মাফ করে দিতে পারে আমরা বেশি বেশি আল্লাহ রহমতের আশা করি এই জন্য দেখবেন আজকের জামানায় যারা খারে দি যারা মতাদের বিশ্বাসী তারা কাবারি কারণ আমরা আশা করি যে আল্লাহ মাফ করে দিবেন সবসময় আমরা এই আশার মধ্যে থাকি কারণ আশাবাদে আপনি কি করবেন আল্লাহ বলছে লাখ না তো বীর রহমত আল্লাহ রহমত থেকে নিরাশ হইয়া সবসময় আশা থাকতে হবে আল্লাহ আমার যত বড় গুণা হোক আল্লাহ মাফ করে দিবেন এবং মানুষকে আমরা আশা দেখাবো যে ভাই যত বড় গুণাই করছেন এটা তো আমরা জবাব দেওয়া লাগে নাকি সব জিনিস আসলে মানে আমাদের আমরা খালি সূত্র শিখে দিই সূত্র একটা শিখবেন এক হাজার মশালা আপনি নিজেই বলে দিতে পারবেন এরকম কোরআন একাডেমি অনেকগুলো সুন্দর সুন্দর সূত্র আছে হাদিসে অনেকগুলো সুন্দর সূত্র আছে একটা সূত্র আছে আল্লাহ বলছেন আমি যে চাকরিটা করতে চাচ্ছি আমার চাকরি দিয়ে কি বীর এবং তাকোয়ার সহযোগিতা হবে নাকি ইসমে দোয়ান গুণা এবং শিবা সহযোগিতা হবে এটা হলে এটা হলে সূত্র সুরা তিন নম্বর আয়াতাম তোমসলাম এক মাস এই আয়াত এই সূত্র জানলে থাকা অবস্থায় আল্লাহ দিন কি পরিপূর্ণ আরেকটা হাদিস নবী সরাই সালামের এই সুন্নতের বাস্তবায়নের জন্য খোলাফায়ের আশেদিনের সময়টাকে নবী সরাই সালাম সুন্নতর অন্তর্ভুক্ত করছে অতা তারা নতুন কিছু আবিষ্কার করেন নাই তারা নবেশ্বর সালামের সুন্নটা বাস্তবায়ন করে দেখিয়েছেন তারা নবেশ্বর সালামের বছর আর বছর আপনি সব জি কানি হাজির করবেন হাজির করি দেখবেন এটা তেপ্পান্ন বছরে আমার নবী আমার নবী সাহাবিরা করছে কিনা করলে ইয়েস না করলে ন আপনি সব বাইর করে ফেলতে কোনো কোন দরকার নাই তারপরে আপনি সব দরুদ নিয়ে আসেন নিয়ে এরকম বেলায় আজান শুনবে কেন আপনার যে হজা যাবে এটা একেবারে দাহা মিথ্যা কথা এটা জালহাদিসের মধ্যেও পড়ে না মানে জালহাদিসের থেকেও আরব মারাত্মক মিথ্যা অপপ্রচার জি এটার জন্য আমরা ভাইদেরকে বলবো আপনি মানে কয়েকটা জিনিস হারাম বলে একটা এটার লেখক হলেন না এটা হল নুরুল ইসলাম মাক্কি অধ্যাপক নুরুল ইসলাম মাক্কি হাফেজাউল্লাহ তিনি আমাদের মসটি আসতেন আলোচনা করছেন একবার মনে আছে না এই ফেখোলে বাদাত বাংলা ভাষা বইটা কিনবেন ওই বইয়ের মধ্যে হালাল হারামের বর্ণনা সব দেওয়া আছে কোন কোন জিনিস খাওয়া হালাল কোন কোন জিনিস খাওয়া হারাম ওখানে দেওয়া আছে ওখান থেকে জেনে নিবেন আর মানে প্রাণীর মধ্যে সামুদ্রিক প্রাণী আর বাকিগুলার নিয়ে দুইটা মত আছে মানে সমুদ্রের যত প্রাণী আছে এটা কারো মতে সব হালাল সমুদ্রের সাফ হালাল কাঁকডা হালাল সমুদ্রের ব্যাংকের আর সমুদ্রের বাহিরে হইলে সেগুলার আবার ভিন্ন ভিন্ন হুকুম আছে হিংস্র হইলে তারপরে যেগুলো অন্য প্রাণী খায় বিভিন্ন হুকুম আকামের ভিত্তিতে নির্দিষ্ট করা আছে কোনটা হালাল কোনটা হারাল জি আমরা একটু আগে যে সূত্র বলছি প্রথম ওই সূত্রে ফেলতে হবে তাও বানো আলাল বেরোবার তাও বানো আমার এই ক্রেডিট কার্ডের মাধ্যমে আর দ্বিতীয় কথা হলো যে পনেরো টাকা নেওয়া হয় সার্ভিস চার্জ এটা জায়জ কারণ আপনার যে কার্ডটা আপনি ব্যবহার করবেন এটার ব্যবস্থাপনা লাগবে না তাদের ব্যবস্থাপনার জন্য তাদের খরচ হবে না আপনাকে আমাকে ফিরি ফিরি দিল তো তারা যে এটার পিছনে কর্মচারী নিয়োগ করবে লোক নিয়োগ করবে সেটার খরচ কে দিবে সেটার খরচের জন্য তো আমার থেকে একটা টাকা ঠিক আছে ওইটা তাদের নিয়ম অনুযায়ী তাদের সিস্টেম অনুযায়ী তারা দিচ্ছে এটাতে শরীয়তের কোনো অসুবিধা নেই কারণ আপনি আপনাকে যে সেবাটা দিবে সেবার বিনিময়ে তারা এটাতে হলো এটা এখানে হলো ঠিক আছে এখানে আসলে দুইটা বিষয় জড়িত একটা হলো যদি নেওয়ার সময় এরকম শর্ত দেওয়া থাকে যে আপনি এই নির্দিষ্ট সময়ে যদি ফেরত দিতে না পারেন তাহলে এত পার্সেন্ট হারে আপনি সুদ দিবেন সেটা হারাম হবে কিন্তু আবার এরকম হতে পারে যে সেটা সুদ না কিন্তু আপনি যে নির্দিষ্ট সময়ে ফেরত দিতে পারলেন না নির্দিষ্ট সময়ে ফেরত না দেওয়ার কারণে এটা ব্যাংকেরও কিন্তু একটা ক্ষতি আছে কারণ ব্যাংক তো হিসাব করে রাখছে যে এই টাকাটা আপনি ওই সময় তাকে দিবেন শুধু ব্যাংক না আমার আপনার কাছে সেটা হলো আপনি যখন নিচ্ছেন তখন কোন ভিত্তিতে নিচ্ছেন এবং সেটা এমনও হতে পারে যে আপনি যেমন একটা জিনিস এখন বিক্রি করতেছেন এখন বিক্রি করতে গেলে একদম ছয় মাস পরে আপনি মূল্য পরিশোধ করবেন তখন কি আর একদম থাকবে এই জন্য এক হাজার টাকা নিলাম এটা সুদ হবে না কারণ আমার জিনিসটা তো আপনি ছয় মাস পরে দিচ্ছেন ছয় মাস পরে জিনিসটার দাম বেড়ে যাবে তো সুতরাং আপনি নির্দিষ্ট সময়ে দিলে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আপনি যখন আমাকে দিতে পারতেছেন না আপনি দেরি করতেছেন আমার অন্য জায়গায় সমস্যা তৈরি হইতেছে এই যে হচ্ছে আপনার থেকে নেওয়া হইতে পারে অথবা সার্ভিসেস নেওয়া হইতে পারে মূল কথা হইল মানে আপনার সাথে তার যে চুক্তিটা চুক্তিটা যদি সরিয়া ভিত্তিক হয় তাহলে অসুবিধা নেই আর চুক্তিটা যদি সরিয়া বহির্ভূত হয় তাহলে সোহানা আল্লাহমি হামদিকে আসাদু আল্লাহ করে